وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الحمد لله رب العالمين والصلاة والسلام على أشحاب الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين সই রাতুল নবীর আলোচনায় আমরা মদিনী জিন্দিগি প্রবেশ করেছি আমরা গত তিনি কুবাই এসেছেন কুবার থেকে দিকে আবার রওনা হয়ে গেলেন কুবাই কিছুদিন থাকার পরে কুবাইতে মসজিদে কুবা তৈরি করলেন তারপরে জুমার দিনে সেখান থেকে তিনি মদিনার দিকে রওনা করলেন পথি জুমার নামাজের ওয়াক্ত হয়ে গেল তখন তিনি জুমার নামাজ পড়লেন সেই জুমার না যখন তিনি পড়লেন তখন যে জায়গায় পড়লেন সে জায়গাটাকে বলা হয় সালেম একটা কুবের থেকে মদিনা যাওয়ার পথে এবং সেখানে একটা ছোট্ট মসজিদ ছিল ওই কবিলা সেখানে তিনি পড়লেন এবং ওনার সঙ্গে তখন যারা সঙ্গীসাথী হয়ে কুবা থেকে মদ্দিনা যাচ্ছেন তারা এবং লোকাল বনি সালিমিন আউফের কবির লোকেরা মিলে প্রায় শখানিক লোক সেখানে জুমা নামাজ আদায় করলেন নবী করিম সাল্ল জীবনে এটাই প্রথম জুমু এবং এই জন্য এই মসজিদের নামকরণ হয়েছে মসজিদুল জুমা এটা এখনো মসজিদ ওই মসজিদের নাম হচ্ছে মসজিদুল জুমা জুমা আর মসজিদ পরে অবশ্য মোদিনাতে যে বড় মসজিদ কর্মসীদের নাবাবি করেন সেটা তখন প্রধান মসজিদের মর্যাদা লাভ করে এরপরে তিনি নামাজ শেষ করে পরন্ত্র দিকে ঢুকলেন আর তখন মদিনার ছেলে মেয়েরা ছোট বাচ্চারা ইন্তদারে আছেন যে রসুল্লাহ সাল্লা এখন মদিনায় ঢুকবেন ওনারা তখন বাচ্চারা দেরকে ওই একটা কবিতার কথা আপনার শুনেছেন গানের মতো করে তলা আল বদ্রো আলাই না কোন সূর্যের আগমন ঘটল সান ইয়াতিল হলো মদিনার বাইরে একটু উঁচু টিলার মতো যেখান থেকে ওনারা কোন মেহমান আসলে ওয়েলকাম করেন অথবা তাকে বিদায় করে দেওয়ার জন্য মদিনার দিকে সূর্য আসলো ওয়াদা শুক্র আলাই না আমাদের প্রতি ওয়াজেব হয়ে গেছে শুকর করা আল্লাহ তালার মাল্লাহ যে আল্লাহর দিকে আহ্বানকারী যে দাওয়া দিয়েছেন সেই দাওয়াত পাওয়ার কারণে তাকে পাওয়ার কারণে আমাদের প্রতি আল্লাহ সকর করা ওয়াজিব হয়ে গেছে ফিনা আমরিল মত কবিতার তৃতীয় লাইন হচ্ছে হে আমাদের প্রতি প্রেরিত রাসুল আপনি এমন জিনিস নিয়ে এসেছেন যা আমরা মানা উচিত মানতে বাধ্য যে দিনের কথা নিয়ে এসেছেন সে দিনকে আমরা মানতে স্বীকৃতি দিচ্ছি তিনি মদিনার ঢুকছেন এখন মদিনা প্রবেশ করার পরে গলির দি পাশে সব সাহাবি ইন্তজার করেন যে আমার ঘরে তিনি মেহমান হন কিনা আমার ঘরে হন কিনা তিনি তো এখন থেকে কোন প্লান প্রোগ্রাম করে এভাবে আসেননি যে কোথায় উঠবে যদিও মদিনার কিছু আছে অবস্থা সম্পন্ন ভালো অবস্থার লোকজন আবার আসি কিছু মাঝারি কিছু কিছু গরিব সবাই চায় রসুল সামনে দিয়ে আমার ঘরে আসেন আমি আমার সমস্ত কিছু আপনার জন্য কোরবান করে দেব আপনার জন্য উৎসর্গ করে দেব তারপরে প্রত্যেক ঘরের সামনে গেলেই সবাই আহ্বান করেন তিনি তখন আহ বললেন খাল্লু সাবি লাহা অনেকে এসে উঠে কাছে দাঁড়ান উঠে লাগানটা ধরেন ইয়ার আসলে এখানে থামেন আমার ঘরে আসেন তিনি বললেন তোমরা উঠকে ছেড়ে দাও উ নির্দেশিত আছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে উঠকে নির্দেশ দেওয়া আছে কোথায় থামবে তিনি জানেন না কোথায় থামবেন প্রথমে এসে কিছুক্ষণ এগিয়ে এসে উঠটা এক জায়গায় বসলো থামল উমে হাঁটু গেড়ে বসলো বসলেই তো উঁচের উপরে যিনি বসা থাকেন সাড়ি থাকেন তিনি নেমে পড়েন কিন্তু আবার রওনা করে দিল ছিলেন এই জায়গাটা হলো এই মসজিদ নবাবির জায়গা এখন সেখানে মসজিদ নবাবী মূল মসজিদ নবাবী ও তারপরে উঠটা আবার একটু সামনে গেল কিছুটা আবার পেছনের দিকে আসলো আবার এসে ওই জায়গায় আবার থামলো। যেখানে প্রথম প্রথমে শ্রী মোসেন ঘুরে এসে আবার ওখানে থামলো এবারে উঠটা যখন হাঁটু করে বসলো তখন নবী করিম সাল আলিয়া সেখান থেকে নামলে নামলেন পেট থেকে নামলে। এখন আশেপাশে সব সাবিরে ঘিরে ধরে তিনি আসলে আমার ঘরে আসেন আমার ঘরে আসেন সবাই এখন ওনাকে ছেন দাওয়া দিচ্ছেন তিনি জিজ্ঞেস করলেন সবচেয়ে কাছে সবচেয়ে নিকটবর্তী তার হক বেশি নিকটবর্তী হচ্ছে আবু আইবাল সার ইন ঘর তিনি তখন তার সঙ্গে চললেন ওনার ঘরের দিকে গেলেন আক্রব যে আমাদের এই একদম পাশে এরপরে তিনি নবী করি সালাম বলেন ঠিক আছে তো সন্তা ফাহাই আলানা আবু কালাদানু বলেন যে আমাদের জন্য তিনি তখন সেখানে কিছু রেস্টের ব্যবস্থা করলেন ওনার থাকার ঘরটাকে ঠিকঠাক করে দিলেন এরপরে উঠলেন উঠার পরে কিছুদিনের মধ্যেই বা থেকে চলে আসন হিজরত করে ওনার পরিবারের সদস্যগণ তার মধ্যে আছেন সাউদা রাজি আল্লাহ আহনা যিনি ওনার স্ত্রী এবং ওনার দুই মেয়ে ফাহেমা এবং উম্মে কুলসুম রাজি আল্লাহ আনহুমা এই দুইজন এবং ওনার একান্ত উসামা মুক্তা জায়দ বা জনার ফুজি পালিত করেছিলেন এরপরে আবহা তালা আন পরিবারের বাকি সদস্য কয়েকদিনের মধ্যে পৌঁছলেন সে সদস্য মধ্যে ছিল আয়ফিও আনহা ছিলেন এবং তাহলে নবী করিম মোটা মুটি আপন চলে আসলো এবং বাকি থাকল তিনি আবুল আসের স্ত্রী ছিলেন তিনি হিজরত করতে পারলেন না এরপরে তিনি অবশ্য যুদ্ধের পরে হিজরত করেছিলেন আবু আল্লাহ আনহু স্যাটেল হলেন মামার গোষ্ঠীর এলাকা কারণ ওনার মা আমেনা আসলে কিন্তু মদিনার অরিজিন তো এই জন্য উনি ওই এলাকার আশেপাশে আবু আইবুল কিন্তু ওনার সবাই মামা খালু এই জাতীয় অনেক আত্মীয় স্বজন আছে পুরনো জায়গায় আল্লাহ ব্যবস্থা করে দিলেন চলে গেলেন। এই দুইজন বেলালটা আগেই চলে এসেছিলেন তো এই দুইজন আবু বকার এবং বেলাল রা দিয়াল আনহু এসেই মদিনায় অসুস্থ হয়ে পড়লেন মদিনা একটা জ্বর আছে লোকেরা প্রথমে ঢুকলেই এই জ্বরটা ধরে ফেলে ওই জরে আক্রান্ত হয়ে গেলেন আয়সা রাজ আমি দেখতে গেলাম সেই খবর আহুকে দেখতে গেলে উনি একটা ছোট কবিতার দুই লাইন পড়ে আমাকে শোনালেন খুল ইন মুসাবি আহ মে আদনা সেরা না আলিহি প্রত্যেকটি মানুষই তো তার সকাল হয় পরিবারের সবার সঙ্গে এক সঙ্গে উঠে ঘুম থেকে কিন্তু সেকি দানে তার জানে তার জুতার ফিতা যতটুকুন কাছে তার থেকেও কাছে হতে পারে যে মা অসুস্থ হয়েছে এর জন্য এত চিন্তা দুশ্চিন্তা করো কেন আমাদের সবাইকে তো একদিন তো মরেই যেতে হবে তো এরপরে বেলার রাতির দেখলেন তিনি তিনি এসে বললেন আমি খবর দিলাম রাসুল্লাহ আসলামকে যে মদিনা লোকজন অসুস্থ হয়ে পড়ছেন আমার আব্বা অসুস্থ গেছেন তো কি করা যায় আপনি কিছু দোয়া করেন তাদের জন্য নবী করিম সাল্লা দোয়া করেন আল্লাহ তালা কাছে আল্লাহ হাববেলাই না হব আল্লাহ আমাদের কাছে মদিনাকে খুব প্রিয় করে দেন যেভাবে মকটাকে আমাদের কাছে প্রিয় করে দিয়েছেন এমন কি মদিনার ভালোবাসা মদিনার মায়া মমতা আমাদেরকে মকা থেকে আরো বেশি বাড়িয়ে আর আল্লাহ মদিনাকে আপনি স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত করে দেন মদিনার পরিবেশ স্বাস্থ্যের উপকুল করে দেন ওবার আর মদিনার ওজন করার মতো যে পাত্রগুলো আছে বা দাঁড়িপাল্লা আছে তাদের এই ওজনের পাত্রে দানি দাঁড়ি আপনি বরফ দান করেন হেমা আল হা বিনফা আর মদিনার যে জ্বর আছে একটা নাম করা জ্বর আছে আলে এই জ্বরটাকে মদিনা থেকে আপনি বের করে দেন দিয়ে জফা এলাকে ফেলে দেন জফফা মদিনা থেকে দূরে ইয়ের পাশে লোহিত সাগরের তীরে ওইটা আরেকটি মিখাতের জায়গা তিনি বলে যে এই জ্বরের প্রাদুর্ভাব মোদিনায় টাইম টু টাইম ঘটে জীবনের নবুয়ের প্রচার প্রসারের বিরাট কাজ শুরু হয়ে যাবে মদিনাতে তিনটি পর্যায় আছে ওনার জিন্দিগির প্রথম পর্যায় হচ্ছে এসে যখন সেটেল হয়ে গেছেন সেটেল করতে মদিনার বিভিন্ন কবিরাগুলোর সঙ্গে চুক্তি করতে আব্দুল উবায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে মহিলাদের ইহুদিদের এবং অন্যান্যদের ষড়যন্ত্র মোকাবিলা করতে এগুলো কিছু বেশ সময় গিয়েছে এক পর্যায়ে তিনি প্রায় হৃদড়ি ষষ্ঠ শতাব্দী পর্যন্ত ওনাকে এইগুলা কিছুটা লাইন আপ করতে হয়েছে স্ট্রাগল করতে হয়েছে মদিনাকে সুরক্ষিত করার জন্য মদিনা ওনার অবস্থানকে মুসলমানদের অবস্থানকে মজবুত করার জন্য আর ইতিমধ্যে কয়েকটি যুদ্ধ ঘটে গেছে ছয় বছর লেগেছে মদিনাকে পুরো ওনার কন্ট্রোলে ভালো করে নিয়ে আসতে এরপরে আসলো হোদায় বিয়ার সন্ধির পর্যায়ে আসলো তারপরে হোদায় হোদায় বিহার সন্ধি হয়ে গেল এরপরেই মক্কা বিজয় হল তারপরে ষষ্ঠ শতাব্দী থেকে হোদায় বিহার সন্ধি বা মক্কা বিজয়ের আগ পর্যন্ত এই কয়েকটি বছর এখানে একটি পর্যায়ে যেখানে আলহামদুলিল্লাহ উনি সারা বিশ্বে ইসলামী দাবাতকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন আর তারপরে যখন মক্কা বিজয় হয়েছে সর্বশেষ তখন মানুষ মক্কার আশেপাশে আরব দেশে সব জায়গায় যা জিরাত আরব আরব উদ্দীপের সবাইয়াদ হলুন আফি দিন আফহাজার কাজ হয়েছে এই তিনটি পর্যায়ে আমরা মদিনার ইতিহাসকে সিরাতে পাখি দেওয়ার চেষ্টা করব এখন আমরা আসি যে হিজরাতের যে কাণ্ডটা ঘটেছে এটা ইসলামের ইতিহাস একটা বিরাট অধ্যায় নির্যাতিত ইসলাম প্রচার আর যাচ্ছে না সমস্ত পৃথিবী ওনার জন্য সংকুচিত হয়ে এসেছে এই অবস্থায় ওনার নবুয়তে প্রচার প্রসারের কোন সুযোগ নেই কিন্তু মদিনার পরিবেশকে আল্লাহতালা যখন অনুকূল করে দিলেন সেখানে চলে আসলেন সেখানে আল্লাহ তালা ইসলামের দরজা খুলে দিলেন এবং ইসলামের বিজয় এগিয়ে আসার প্রসার গেল আমরা সেখানে দেখি যে হিজরতের মধ্যে থেকে অনেকগুলো শিক্ষা আমাদের জন্য আছে মুসলিম উম্মার জন্য আছে যুগে যুগে এগুলো আমাদেরকে ফেস করতে হবে কি কি শিক্ষা আমরা দেখতে পাই এক নম্বর লেসন হচ্ছে দুনিয়াতে যারা হকের কাজ করবে হক দিনে হক প্রকৃত দিনের কাজ করা শুরু করে দিলে সমসাময়িক বাতিল সমাজ সমাজের দ্বারা কর্তা ব্যক্তিগুলো আছে প্রভাবশালী লোকজন আছে সুবিধাভোগী শ্রেণী আছে তারা কি ইসলামকে সাধারণত ওয়েলকাম করে না দুশ্মনী করে দুশ্মনী করে তাহলে আপনি যদি এখন কোনো জায়গায় দিনের কাজ শুরু হয়েছে দুশ্মনী শুরু হয়েছে তাহলে মনে করতে হবে যে এটা এটাই নবীওয়ালা তরিকা আর দিনের কাজ করে সবাই খুব একেবারে কেউ কোনো আপত্তি করে না সবাই কবুল করে ফলে ওয়েলকাম করে তাহলে এটা নবীওয়ালা কাজ হয় কিনা এটা একটা প্রশ্ন এসে যায় তাহলে বাধা বিপত্তি অবশ্যই আসবে। বাধা বিপত্তি আসলে কি করা যায় এখন দিনের কাজ ছেড়ে দিতে হবে নাকি কিছু একটু করি কোন রকমে বাকি দরকার নাই অবশ্য অবস্থার ক্ষেত্রে আল্লাহ তালা বলেন এই শব্দকে ধাপ দিয়ে ফেলে একেবারে তোমার জীবনকে প্রথম দিনই অতিষ্ঠ করে ফেলো দুশ্মনের মোকাবেলা ঝাঁপ দিয়ে এরকম না কিন্তু একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে এবং এগুলো আসবেই এরকম মানসিক প্রস্তুতি নিয়ে দিনের কাজে আসবে দুই নম্বর শিক্ষা হচ্ছে যে শুধু এবং অপছন্দ করা নয় অনেক ষড়যন্ত্র তারা করতে পারে দিনের দুশ্মনগণ মুসলমানদেরকে ইসলামকে বরদাস্ত করার ক্ষেত্রে শুধু অপছন্দ করা নয় উৎখাত করার চেষ্টা থাকবে এটা দুইটা লেভেল আছে কিন্তু একটা হলো যে পছন্দ করে না কিছু সমালোচনা করে তাহলে একদম উৎখাত করে দিতে হবে রাখা যাবে এই চেষ্টাও ইসলামের কাজ করতে গেলে আসবে জীবন বিপন্ন হয়ে যেতে পারে এবং তারই আমরা শিক্ষা পাই যে নবী করিম ইসাল্লা বহু বাধা বিপত্তি দিয়ে শেষ পর্যন্ত তারা কোনটা সিদ্ধান্ত নিয়েছিল মক্কার করে চিরতরে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে হবে ওনাকে হত্যা করতে হবে কতল করতে হবে তাহলে এখানেও দায়ী লালার কাজ যারা করবেন তাদের জন্য শিক্ষা রয়েছে তিন নম্বর আসে যারা দিনের কাজ করবেন ইসলামকে ইসলামের পতাকা উত্তর করা দায়িত্ব তারা কাঁধে নেবেন তাদের কি কিছু পরিকল্পনা মাফিক চলতে হবে প্লান প্রোগ্রাম পরিকল্পনা সব তো আল্লাহর কাছ থেকে আসবে কিন্তু মানুষকে আল্লাহ তালা কখন কোন ধরনের কাজ করতে হবে কখন কোন পদক্ষেপ নিতে হবে সেখান থেকে রাস্তা বের করতে হবে সবসময় মুখশা একটা রাস্তা আবিষ্কার করে সারা জীবনে মুখস্তা রাস্তার ঘুরে না থেকে পরিস্থিতির আলোকে চিন্তা ভাবনা করা এবং এখানে বাস্তবে এর দিকে তাকিয়ে তাকিয়ে কোন টেকনিক এই মুহূর্তে অবলম্বন করতে হয় দুঃশনের মোকাবিলা থেকে কিভাবে নিজের আত্মরক্ষা করা যায় এগুলো চিন্তা করা আমরা নবী করিম সালাম তিনি যখন হিজরতের সিদ্ধান্ত নিলেন তিনি অনেকগুলো কাজ করেছেন যেগুলা উনার চিন্তা ভাবনা বুদ্ধি এবং আল্লাহ তালা মানুষকে যে ব্রেন দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন এগুলাকে তিনি বেটার ইউটিলাইজেশন করেছেন এটা ঠিক যে আল্লাহ তালা উনি ওয়াহি দিয়ে গাইড করেছেন কিন্তু উনি কি একটা যন্ত্রের মতো ছিলেন নাকি যে ওহির অপেক্ষা ছিলেন নিজে কোন চিন্তা করেন নাই ডান দিকে যাব না বাম দিকে যাব। শুধু আল্লাহ মধ্যে ছিলেন নাকি যে এখন ডান দিকে যাও এখন বাম দিকে যাও না আল্লাহ তালা দুনিয়ার সিস্টেম তরিকা হচ্ছে যে আল্লাহ তালা সবাইকে নবীকারিম সাল্লা সাল্লামকে আমাদেরকে সবাইকে একটা বিবেক বুদ্ধি জ্ঞান চিন্তা শক্তি সব দিয়েছেন দিয়েছেন কিনা এগুলো কাজে লাগাতে হবে ক্ষেত্রে তিনি কোন কথাই বলেন না নিজ মন গোড়া যতক্ষণ আল্লাহর কাছে ওয়াহিনা আসে তা এখন ওহ খুদা লেগেছে বেবি কাছে খানা চাইছে এটা জন্য কি ওহি আসে না কি কাছে এটার জন্য ওহিন হওয়া লাগবে না যে এখন দিনের ব্যাপারে কোন কাজ করবেন দিনের ব্যাপারে রাইট কোনটা রং কোনটা কথা বলেন একবার সাহাবায়ামকে কি বললেন যে তোমরা খেজুর আসার আগে গাছকে গাছের মধ্যে নরমাদা মিক্স করার যে পদ্ধতি আছে ফল বেশি পাওয়ার জন্য তার একটা কাজ করে এটাকে লাইন করে তাতে নর ফুল মাদা ফুলের সঙ্গে মিশলে এভাবেই ফলনটা পারে আর কি এই ফলিন করার কারণ কি বলে এটাকে ফলিন সৃষ্টি হওয়ার জন্যে এরকম একটা তরিকা আছে আর কি তো উনি ওনা থেকে এটা করতে দেখে বললেন যে তোমরা এরকম না করে ওই রকম করো না কেন আমার মানে ওইরকম করলে ভালো হতে পারে তো সবাই বলেন রসুল্লাহ যখন বললেন ওই তরিকাই করি তাহলে কারণ উনি তো নবী মানুষ আমাদের থেকে বেশি জানে তো তাদের জানা তরিকা বাদ দিয়ে ওনার তরিকায় করলো আর সেই সেই বর্ষার ফসল মাঠে মারা গেল একেবারে ঠকে গেলেন তারা ফসল ভালো হলেন বুদ্ধি নিতে গিয়ে মাঠে মারা গেছি ফসল গেছে এবার আমার বুদ্ধিনীতি গেছে কোন আদ্রাবে উমুরে দুনিয়াকুম দুনিয়ার বিষয়ে এই সমস্ত অভিজ্ঞতার জ্ঞান এগুলো তো তোমাদের আমার তে বেশি আছে সেটা কাজে লাগাবো আমার ধারণা আসামি বলে দিছি ওটা তো ওই না আমার ওহির কথা কোনোটাই খেলতে পারবা না কিন্তু আলাদা যেটা ওহি নয় সেটা তো এই ওনার নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব কথা তো এখন আমরা দেখি যে উনি কিভাবে হিজতের ব্যাপারে চিন্তা করেন দেখেন এক একটা স্ট্র্যাটেজি নিয়েছেন তিনি খুব সুন্দর করে প্লান করেছেন শাহবাদেরকে আগে পার করে দিয়েছেন তিনি যদি আগে চলে আসতেন আর সাহাবারা থেকে যেত তারা কি করতো মক্কা লোকেরা এই যে তাকে এদিকে দেওয়া হবে না সে একলা ওখানে মরুক এরা গেলেই দল পাকাবে তার শক্তি বাড়বে তাহলে তিনি কিন্তু একদম শেষের দিকে আগে পার করে সেটা আল্লাহ করেছেন তারপরে যেদিন বের হবেন তিনি আগে আবুকার বলে রেখেছেন যে সময় ঘনিয়ে আসছে যেতে হবে আমাদেরকে তো আমি কি আপনার সঙ্গে হব না কি তিনি ইশারা দিয়েছেন মেবি আর কিছু বলেন না কবে যাবেন কি সমাধান আবু ইশারায় বুঝতে পেরেছেন যে সহসায় হবে তিনি দুটো উঠকে রেডি করে রেখে দিয়েছেন এখন যেদিন বের হবেন ওই দিন দুপুর বেলায় এমন সময় এত গরম যে সময় কেউ বের হয় ঘর থেকে আরব দেশে প্রচন্ড গরম মরুভূমিতে ওই সময় তিনি বের হয়েছেন ঘরে গিয়ে বলতে ওই দিন রাতে উনি বের হবেন কে যেন না দেখে এই সতর্কতা অবলম্বন করেছেন চেহারা ঢাকলে সন্দেহ করবে না একটু চেহারা ঢাকা ওই যে গোতার মত আছেন আরবরা পড়ে যে এটা যখন বেশি গরম লাগে তখন তারা এটাকে এরকম করে ইয়া করে নিন্দার মত করে তারা চেহারা ঢেকে ফেলে লু হাওয়া বাড়ি গালের মধ্যে এরপরে তিনি যখন ঢুকলেন ঘরে ঢুকেই কথা বলবেন যে রেডি হয়ে যাও আমাদেরকে এখন প্লান করতে হবে এই কথা বলার আগে বললেন যে এখানে জন্য আর কেউ না থাকে ঘরের মধ্যে মানে ওনারা দুইজনের কথা বলবেন তা আবুকার আপনার আহাল ছাড়া কেউ নাই মানে আপনার যদি অনেক কয়েকজন অনেক কয়েকজন যদি থাকে তাহলে কার থেকে কথা বাড়বে বের হয়ে যাবে ঠিক নাই এটাও তিনি চেক করলেন যে বেশি লোকের কাছে গোপনীয় কথা বলা যায় না একান্ত কনফিডেন্সিয়াল ম্যাটির কাউকে বলতে হয় একজন দুইজন সীমিত লোককে বলতে হয় এখন আপনি যদি দল বারো জনের সামনে বলেন একটা কনফিডেন্সিয়াল কথা আছে কেউ বলবেন না তাহলে এটা কি গোপন খুব সীমিত লোকের মধ্যে বলা উচিত এরপরে যখন বের হলেন হিজরতের জন্য তখন দিনে বের হয়েছেন না রাতে রাতে বের হয়ে যাচ্ছেন এটা আরেকটি হেকমা যে দিনে বেড়ে হইতে দেখে ফেলবে রাতে অন্ধকারে বের হবেন এরপরে আরো ফার্দার কোন দরজা দিয়ে বের হয়েছে দিনের দায়িত্ব পালন করবে তাদের জন্য এখানে শিক্ষা হয়েছে এরপরে দেখা যায় যে তিনি ইয়ে করেছেন হেল্প নিয়েছেন যারা রাস্তা চিনি এরকম এক্সপার্ট হায়ার করেছেন কারণ হলো উনি সোদা মেইন রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনা যাবেন এটা আরেকটি চিন্তা যে মেইন রাস্তা ব্যবহার করেন তিনি হিজাত করেছিলেন গারে খাওয়ারে গেলেন উল্টা দিকে সেখান থেকে আবার ইয়ামানের দিকে গেলেন ওখান থেকে অনেক দূর যাওয়ার পরে ঘুরে মদিনার দিকে গিয়েছেন তাহলে এটা আরেকটি বুদ্ধি খরচ করেছেন হেকমা স্ট্র্যাটেজি দুশ্মনকে বোকা বানানো তারপরে যাবে যেতে হলে তিনি হায়ার করেছেন যেতে এই আরব ভূমি সম্পর্কে অভিজ্ঞ কে কে আসে তো অভিজ্ঞ একজন বোকার ভালো করে চেন তাকে আবদুল ওরাই যে ব্যক্তি মুসলিম নয় তাকে হায়ার করেছে। প্রশ্ন আসলো যে মুসলিম নয় এরকম লোকে রাখাল হিসাবে এবং উঠকে নিয়ে যাবে মুসলিম হায়ার করলেন না তার কারণ কি তাহলে সবার সন্দেহ পার্থ কিনা থাকে এতে নন মুসলিমকে করেছে দেখেন স্ট্রাটেজি বুদ্ধি কি নন মুসলিমকে হার করেছেন কিন্তু আবার হার করেছেন যে সে আবার বিশ্বাস কিনা এটা চেক করার জন্য ভালো করে চেক করেছেন যে না সে বিশ্বস্ত আছে আবার যে কোনো নন মুসলিম দিলে তো আবার মুশকিল আছে এই জন্য আবার কোন সময় যে নন মুসলিমদের মধ্যেও কিছু সিনসিয়ার লোক আছে আবার মুসলমানদের মধ্যে মুনাফেক আছে যদি ওনার সময় এই পর্যায়ে ছিল না তো আমাদের জন্য লেশন আছে যে এখন মুসলমান মনে করে দিলাম কিন্তু কোনো কোন মুসলমান আছে কাফারে থেকে বেশি দুশ্মনি করে সময়ের খালি মুসলমান হলে হবে আবার কোন সময়া যায় নন ইউজ করা যেতে পারে তারপরে ওনার বেসনাটাকে খালি রাখলেন না তারা উপযুক্তি মেরে যে দেখে উনি নাই তাহলে তারা বের হয়ে যাবে বোকার মতো ঘেরাও করে বসে থাকবে না তাদেরকে ধোকা দেওয়ার জন্য ওনার বেছনা কাকে সোয়াই দিলেন আলী ইহনুকে সকাল পর্যন্ত ঘুমাও তারা মনে করি ওই তো আসে যাবে করি আমরা এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাই এর সঙ্গী যিনি যাকে উনি বেছে নিয়েছেন তিনি আবহাওয়ার খুবই মানে বিশ্বস্ত সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীকে বেছে নিয়েছেন এবং তিনি ভ্যারি নলেজ অফল বুদ্ধি শুদ্ধি জ্ঞান কোনো ইমোশনাল আবেগ প্রবণ নয় তিনি অমর রাজা আনুকে নিলেন না আবর আনুকে নিয়েছেন মানে কিন্তু ইনতেকালে পরে ঘটনা অমর রাজ আনু এত আবেগ প্রবণ হয়ে গেলেন এই কেউ যদি বলা নবী মারা গেছে কল্লা ফেলে দেবে কিন্তু খবর তার একথা বলতেই পারব না আবকার রাজ আনু বললেন কি আমরা কি আল্লাহ বানিয়ে ফেলছে নাকি না এবার যারা আল্লাহর তারা বিশ্বাস করুক যে মোহাম্মদ সাল্লাহ আসালামের মৃত্যু হয়েছে জ্ঞানের দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে বুদ্ধির দিক থেকে আখরের দিক থেকে সবচেয়ে বাসাই করাটাকে উনি তার হিজরাতের সঙ্গী বানিয়েছেন ত্যাগের দিক থেকে এরপরে আমরা দেখি যে তিনি ব্যবহার করেছেন কোন কোন ক্ষেত্রে আসমারা তারা খাবার নিয়ে গিয়েছেন তো একজন মহিলা এত যুগে যেতে পারে কোনো ব্যাপারে কোন সন্দেহ সৃষ্টি হইতে পারে পুরুষ গেলে সন্দেহ হইতে পারে মহিলাদের সন্দেহ হবে না ক্ষেত্রে তিনি ওনাকে প্রাণ অনুযায়ী সেভাবে ব্যবহার করেছেন এরপরে আমরা দেখি যে তিনি নিজের একটা ব্যক্তিত্ব আছে ওনার জন্য অফার করে নিয়ে উঠ আমি আপনার জন্য আমার জন্য জোগাড় করে রেখেছি তিনি বলেন যে হ্যাঁ আমি উট নেবে এক শর্তে আমি দাম পে করবো এখন তো উনি তো হাদিয়া নিতে পারতেন আকার কত খুশি হতেন কিন্তু তিনি ব্যক্তিত্ব বজায় রাখার জন্য এখন মুড়ি দিবেন আর মুড়া দিয়ে খালি পকেটে ঢুকাবেন এরকম করেননি মানুষ টাকা পয়সার দিকে লোভ হবে না তাহলে দাহিল আল্লাহ যিনি হবেন টাকা পয়সার দিকে যদি তার লোভ বেশি চলে যায় এবং নিজের ট্যাগ্স স্যাক্রিফাইস যদি দিনের জন্য না করে তাহলে এখানেও কিন্তু দাওয়াতি কাজটা সেভাবে গ্রহণযোগ্য হবে না এরপরে তিনি যাওয়ার পথে দাওয়াতি কাজ করলেন যান নিয়ে যখন ভাবছেন দ্রুত গতিতে যাবেন দাওয়াত এখন থাক আগে সেফে চলে যাই না তিনি পথি মধ্যে কয়েকটা ঘটনা ঘটলো কয়েকজনকে তিনি সংকবুল করলেন। আসলাম কবিলার সর্দা যখন ইসলাম কবুল করলেন তার মাঝে গোটা কবিলা ইসলামে ঢুকে গেল কাজেই বিপদ আপদের থাকা অবস্থাতেও দাওয়াতি কাজের সুযোগ থাকলে এটাকে তিনি হাতছা করেননি সেখানেও আমাদের শিক্ষা রয়েছে শত কঠিন মুহূর্তেও দাওয়াতি কাজের সুযোগটাকে মিস করা ঠিক না এরপরে আমরা দেখতে পাই যে নবী করিম সাল আসছিলেন খাবার চেয়েছিলেন খাবার নাই দুধ আছে কিনা না ছাগল যেটা দিল যেটা নিয়ে টানাটানি সে ছাগলের দুধ আল্লাহ তালা দিলেন তখন তিনি সেখানে ওই ছাগল থেকে দুধ দোহালেন এবং আল্লাহর রহমতে এত বরকত হয়ে গেল তিনি নিজে পান করলেন জন্য পান করায় দিলেন এরপরে তিনি তার তাদের জন্য আবার নিজেরা পান করা শেষ হওয়ার পরে নিজেরা চলে আসলেন না এই বেতারাদের জন্য তিনি আবার আর দ্বিতীয় দফা দোহালেন দোহাইয়ে তাদের জন্য দিয়ে আসলেন তাদের পোষণটাও যেন আল্লাহ দেয় উনিও আল্লাহর পক্ষ থেকে পাইছেন রহমত উনি এটা নিয়ে খুশি চলে আসেন নিজের মাস্ক পূরণ করে তা নয় এই যে কনসিডারেশন এবং তাদেরকে তারা যে ফেভার করেছে তাদেরকে তিনি তার বিনিময় তিনি একটা ভালো ব্যবহার করলেন সান করলেন এটা তিনি দেখালেন এরপরে দেখি যে আবু আইবান ঘরকে তিনি একবারে চয়েস করলেন না যে সবচেয়ে ভালো বাড়ি কোনটা আছে কি সমাচার এগুলো না তিনি এটা আল্লাহ ছেড়ে দিলেন এবং আল্লাহ তাল্লাহ করেন কারণ তিনি যদি করেছিলেন ফসল চেয়েছেন যাতে সব সাহাবিদের প্রতি ভালোবাসা সমান থাকে কারো প্রতি উনি কোন ধরনের পার্সিয়ালিটি করেছেন এটা বুঝে না যায় আবু আনসারি ঘরে যখন গেলেন উঠলে উঠার পরে আবু আইব আনসারি নিজে বলেন উনি ওনাকে অফার দিলাম আপনি কোন তালায় যাবেন উনি দুই তালা ঘর তো উনি বললেন যে আমি নিচের তালায় থাকব আর আবু আই বাংসারী যে আমি আমার বিবি বাচ্চারা আমরা উপর তালায় আছি ফাকুর তুল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে এটা তো আমি আমার কাছে ভ্যারি মানে ফাঁকুন ছিল ফিস যে আপনি মেহরবানি করে উপরে ফ্লোরে চলে আসেন আমরা বরং নিচের ফ্লোরে থাকি ফাঁকালেছ তুমি তো একটা বিষয় চিন্তা করছো আমি চিন্তা করছি অনেক লোক আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসবে তারা এগুলা তোমাদের নিচে তারা ঢেঙ্গিয়ে উপরে যাবে অনেক কষ্ট হয়ে যাবে আমার নিজেরও কষ্ট হবে তোমাদের কষ্ট হবে যারা আসবে আগন্তক তাদের কষ্ট হবে কাজেই আমরা আমি নিচে থাকাটাই ভালো তারপরে বললেন যেহাল ম্যাসি বলে যে আমরা তখন উপরে ছিলাম আমাদের উপরে যে পানির পাত্রটা ছিল পানি রাখার জন্য ওই পানির পাত্রটাকে বড় মটকার মতো ছিল আর কি মটকা আছে না আমাদের তো এটা একটু ফেটে গিয়েছিল ভেঙ্গে গিয়েছিল এখন এটা পানিতে নিচে দিকে পড়া শুরু করে দিবে এখন ও পানি চুয়ে চুয়ে আবার নিচে পড়ে গেলে তো মুশকিল উনি নিচে আছেন কি করি আমরা মুশকিলে পড়ে গেলাম শেষ পর্যন্ত আমাদের একখানা যে কম্বল বা ল্যাপের মতো ছিল ওইটা দিয়ে আমরা পানিকে কন্ট্রোল করলাম দাদিন নিচে না পড়ে তো আবু আইব আনসাল আনহু এইভাবে নবী করিম সালাম যে কিছুদিন আলী রাধু আল্লাহ তালা আনহু নবী করিম সালাম সঙ্গে এসে জয়েন করলেন মদিনাতে এই বিষয়ে দেখা যায় যে একটি ঘটনা এসছে আলী রাজি আল্লাহ আনহুস তিনি কোবাই ওনাকে উনি শেষ পর্যন্ত কবাই দুই রাত্র ছিলেন অতপর নবী করিমসালাম সঙ্গে সেখান থেকে মদিনার দিকে আসলে জুমার দিনে এবং ওই সময় আলী রাজি আনহু কোবা এলাকায় একজন মুসলিম মহিলাকে দেখলেন যে তার স্বামী নেই এবং তুমি দেখলেন যে এই মুসলিম ঘরে রাতের অন্ধকারে একজন লোক আসে হালিরাদের আনু নোটিস করলেন এবং তার দরদা নক করে এবং মহিলা তখন বেরিয়ে আসে এবং সে মহিলাকে সে কিছু দেয় মহিলা সেটা নেয় জিজ্ঞেস করলাম পরে দিনের বেলা কি ব্যাপার তোমার ঘরে রাতের বেলা কে আসে এরকম নক করে কিছু দেয় আর তুমি সে চলে যায় ঘটনা কি মা হুয়া মান হুয়া এটা কে ও আনতে ইন্দন মুসলিমে আর আপনি একজন মুসলিম মহিলা আপনার স্বামী নাই এভাবে আপনার ঘরে রাতে একজন মানুষ আসা এটা তো খুবই প্রশ্নবোধক বিষয় তিনি জানেন আমি একজন মহিলা আমার স্বামী নেই একলা কেউ নেই রাতের বেলায় তিনি কি করেন তার কাউমের লোকজনের মূর্তি গুলোকে ধরে বের করে এনে গুড়া করে আমার কাছে এনে এখানে রেখে যান কাঠের মূর্তি আর কি আর বলতে যে এগুলো দিয়ে তুমি ভাত পাক করলে এগুলো দিয়ে পাক করো লাখড়ি হিসাবে ব্যবহার করো আলিরা গ্রাহনাই এই জন্য এত ভালো কাজ করছেন যে এই সোহায়ল সাহাবিকে নবী করিম আলী পরে তিনি কুফাতে ছিলেন ওনাকে তিনি নিয়ে গিয়েছিলেন ভালো গুরুত্বপূর্ণ কাজে লাগানোর জন্য এভাবে এই অবস্থাতেও তারা তাওাতি কাজের এবং শরেকের বিরুদ্ধে অবস্থা নিয়েছিলেন আহ নবী করিম সালামের হিজরত হচ্ছে শূন্য হচ্ছে হিজরত করা কোনো কোনো সময় মুসলমানদের উপরে কোন জায়গা যে দমন নিপীড়ন খুব মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় এবং তারা মাইনরিটি থাকে এবং সেখানে ইসলামের কোন কিছু করা যায় না সেখানে এভাবে নির্যাতিত না হয়ে যেখানে নির্যাতন থেকে বাঁচা যায় এবং যেখানে নিরাপদ জায়গা পাওয়া যায় অথবা একটু আশ্রয় শেল্টার পাওয়া যায় সেখানে চলে যাওয়া এটা একটা নবী আলা শূন্য সেটা যুগ যুগে হতে পারে কোন কোনো ক্ষেত্রে তাই হয়েছে গতকালকে আমাদের এখানে একজন তাই মক্কা জোদ্দা মদিনাতে পাওয়া যায় ওনারা সমরকন্দী বখাওয়ারি এখনো টাইটেল আছে ফ্যামিলি তারা রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র যখন তারা দুনিয়াতে জবরদস্তি করে মুসলমানদেরকে বহু লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করে এবং দিন থেকে বাইরে বের করে ফেলে তখন ওনারা হিজরত করেন এবং এরকম হচ্ছে কোনো কোন জায়গায় এখন মানে একটা বার্নাই যে চলছে তাদের জীবন যদি সত্যি সেখানে এরকম রিস্কে চলে আসে তখন ওই অবস্থা সেখানে কচু কাটা না হয়ে যান নিয়ে কোন জায়গায় আশ্রয় নেওয়া তাদের প্রতি ওয়াজিব এবং পাশে পাশে মুসলিম সমাজ যদি থাকে বা কোন নিরাপত্তা সমাজ থাকে মুসলিম সমাজের প্রতি বিশেষ করে তাদের জন্য ওদেরকে আশ্রয় দেওয়া হয়ে যায় অন্যতম তাই মক্কায় মুসলমানদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল তারা নবী করিম সাল্লা সাল্লাম উদ্দিন আর লোকেরা অফার দিলেন তিনি তাদের সঙ্গে অ্যাগ্রি করলেন এবং ঠিকই তারা এই মহাজির আনসারের এই অবস্থানে ওনারা চলে আসলেন এতে আর যে শিক্ষা যে কোন কোন সময় যে এরকম কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় তাহলে হিজরত করা এবং হিজরত করলে তাদেরকে অ্যালাউ করা আসার জন্য ওয়েলকাম করা উভয় এটাই মুসলমানদের প্রতি দায়িত্ব কর্তব্য হয়ে যায়